উবাদহ ইবনু সাহিদ রজিল্লাহতালু যিনি বদরযুদ্ধ অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদাহ ইবনু সাহামিৎ রাহতআ বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর পাশে একজন সাহাবির উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যবিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল তবে তা হবে তার কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়ল এবং আল্লাহ তাহা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছা দিন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম